বাংলা মানবতা সমাধান এবং আমাদের সব দর্শক ভাই ওয়েলকাম করছি প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই কোরআন কেন্দ্রিক আয়োজন আসন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআনের আলোকে জীবন আলোকিত করার প্রত্যাশা আমাদের আয়োজন আল্লাহ থেকে সৌরাতুল্লাহ থেকে আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ সৌরাতুলা মদিনাতে সোরা নাজিল হয়েছে তার অর্থ হলো রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হিজরত পরে এই সুরা নাজিল আমাদের সবার জানা আছে হিজরাতের আগে যদি হয় তাহলে এটাকে বলা হয় মাক্কি হিজরতের পরে যদি হয় এটাকে বলা হয় তাহলে আগে হলো পরে হলো মাদানী এই হিসেবে সুরাতুল হেজাবকে মদিনে অবতীর্ণ সুরা এবং এই সুরার সর্বমোট আয়াত সংখ্যা হলো সেভেন্টি থ্রি তেহাত্তরটি আয়াত এই সুরার মধ্যে রয়েছে মূলত তেহাত্তরটি আয়াত এখানে রয়েছে এবং সুরার নাম হয়েছে আহজাব হেজবন অর্থ হলো দল অথবা গোষ্ঠী যেহেতু আপনাদের সবার মনে আছে পঞ্চম বছর বলা হয় আরবের সব গ্রুপ একত্রিত হয়ে তারা আল্লাহর নবী এবং মদিনার উপরে তারা অ্যাটাক করলো আর এই মূলত আহজাবের যুদ্ধের পর পর্যালোচনায় করেছেন রব আলিন আল্লাহআলা এই সুরাতুল আহজাবের মধ্যে আর মোমিনদেরকে আল্লাহ রব আল কিভাবে সাহায্য করলেন আর বিভিন্ন দলকে গোষ্ঠীকে গ্রুপকে কে বড় বড় বাহিনীকে আল্লাহর আলমিন কিভাবে সে সম্পর্কে আলোচনা আলোচনা এখানে আছে যেমন ভাবে আপনার তাকুয়ার কথা রয়েছে বিষয় আছে আল্লাহর নবীর মর্যাদার বিষয় এখানে আলোচনা করা হয়েছে এমনকি শেষে গিয়ে মৌসা আলিহ সালামের প্রসঙ্গ আল্লাহ রবুল্লা আলমিন আলোচনা করেছেন কিন্তু নিয়ম যেভাবে আমাদের জানা আছে যেমন এই সুরা সুরাত যেমন সুরা বাক আরেক ভাবে সুরার নামকরণ হয়ে থাকে এটা হলো সুরার থিম অনুযায়ী সোরার আলোচ্য বিষয় অনুযায়ী বিষয়বস্তু অনুযায়ী নামকরণ করা যেমন এরকম আবার যেমন সুরাতুল্লাহ আহাদের মধ্যে কোথাও এখলাস খুঁজে পাবেন না কিন্তু এটা হলো আল্লাহর জন্য যে এখলাস আমাদের থাকতে হবে সেটা বোঝায় সেজন্য এটা হলো আপনার সুরার নাম এখলাস আবার আম্বিয়া। সুরাতটা কোথাও খুঁজে পাবেন না কিন্তু সেখানে বিভিন্ন আমরা একথা বুঝলাম আমাদের আলোচনার সূত্রপাত হচ্ছে আমরা স্টার্ট করছি সুরাত থেকে আসুন সুরাতের এক এবং দুই নম্বর আয়াতকে কি হেদায়ত দিয়েছেন সে সম্পর্কে আমরা আজকের এপিসোডে আলোচনা করি اتق الله ولا تتع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك কি আমরা মূলত তিন খানা ইয়লা করে ফেললাম সুরতুল্লাহ শুরু থেকে রবিনা বলছেন। হে নবী ইতিল্লা আল্লাহকে ভয় করুন কাকে বলা হচ্ছে নবী কে আল্লাহ যিনি হলেন আতকানা আমাদের মধ্যে সব থেকে আল্লাহকে বেশি ভয় করেন তাকেই বলা হচ্ছে ভয় কাফের এবং মুনাফিকদেরকে কোনো সময় তুমি ফলো করবে না তাদের কথা শুনবে না মানবে না তাদেরকে ফলো করে তাদেরকে তুমি অনুসরণ করে চলবে না নিশ্চয় তিনি তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যে ওয়াহি পাঠানো হয়েছে সেই ওয়াহিকেই তুমি একমাত্র ফলো করে চলবে ایک مح کے ان چلو تمرا جا کچھ کرو سی سمپرک رب المین اللہ رب المین خبر آپ رب المین اللہ تعالی خبر آپ আর আল্লাহর উপরে তুমি ভরসা করো আল্লাহর উপরে তুল যথেষ্ট উকিল হিসেবে অভিভাবক হিসেবে আল্লাহ রব আলিনী যথেষ্ট সম্মানিত ভাই ও বোনরা এই হলো আমাদের যেখান থেকে আমাদের আলোচনা সূত্রপাত সুরাত হেজাবের শুরুতেই আল্লাহ করছেন। করে হে রবাহিনীকে কি বললেন একেল আল্লাহকে ভয় করো আপনি চিন্তা করতে পারেন আমরা অনেকেই এমন আছি যে সামান্য কিছু এবাদত বন্দেকি করে কিছুদিন তাহাজুতের নামাজ আদায় করে কিছু তসবিত হালিল করে কিছু জিকির করে কিছু তেলাওয়াত মনে করি আমরা তো বড় আবেদ হয়ে গেছি আমরা তো বড় আল্লাহ হয়ে গেছি আমরা তো আল্লাহর খুব বুজুর্গ হয়ে গেছি অথচ সব থেকে বড় বুজুর্গ এই উম্মতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ বুজুর্গ এই উম্মতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ আবেদ এই উম্মতের মধ্যে যিনি সব থেকে আল্লাহকে বেশি ভয় করেন এই উম্মের মধ্যে আল্লাহ সম্পর্কে দেখেন কথাটা কত বড় মজবুত এবং কত ইম্পর্টেন্ট কথা কি আপনি আমি আল্লাহর ভয় যতই থাকুক না কেন স্টিল রুম ফর ইম্প্রুভমেন্ট আরো উপরে যাওয়া আরো যাওয়া আরো যাওয়া আরো যাওয়া যেতে যেতে আমাদের লিমিট আমরা একদম আরো উপরে যাওয়ার যেতেই পারবেন এমনকি আমি তোমাদের মধ্যে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানি এবং রব আলিন আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভয় করি আল্লাহ রসুল নিজেই কথা বলছেন ঘটনাটা হলো এরকম আল্লাহ রসুল সালামীদের এসে তারা বলল যে আপনারা আমাদেরকে উম্মাহাতুল মুমিনিন মুমিনদের মা আপনারা আল্লাহ নবীর আমল সম্পর্কে আমাদেরকে কিছু বলেন তখন বিবিরা বললেন যে আল্লাহ নবী রাত্রে কিছুক্ষণ ঘুমান কিছুক্ষণ তিনি ইবাদত করেন তিনি কোনোদিন রোজা রাখেন আবার কোনোদিন তিনি রোজা ভাঙ্গেন এরকম আল্লাহর এই তিন লোক যারা এসেছে শুনে বলল যে না ইস নট এনাফ এটা তো খুবই সাধারণ আমল এটা তো এক্সেপশনাল কিছু না বরং তারা মনে করলো যেহেতু আল্লাহ নবীর আগের এবং পিছনের সব গুণা মাফ হয়ে গেছে ঘুমাবো না আর একজনে বলল আনা আসো উফতে সারা জীবন আমি কালি রোজা রেখেই যাবো কোনোদিন রোজা ভাঙবো না আর একজনে বললো মহিলাই হলো যত গন্ডগোলের মূল এই মহিলাকে আমি কোন লেডিসাকে আমি না খবর দিয়েছেন এবং এরপরে তারা এই এই কথা বলেছে এই কথা শুনে রসুল্লাহ সাল্লামের চেহারা লাল হয়ে গেল ওই যে আইনা হা উলা হা উলা হা ওলা এই লোকেরা কোথায় গেল লোকেরা কোথায় গেল তখনো তারা মসজিদে নবী ছেড়ে যায় নাই গেলেন এবং আমি তোমাদের মধ্যে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানি এবং আল্লাহকে সবচেয়ে বেশি আমি ভয় করি মা আমি উসলিদ আমি রাত্রে কিছু সময় আমি সালাত আদায় করি কিছু সময় আমি ঘুমায় রেস্ট করি হাকা কারণ একটা ক্ষেত্রে অবশ্যই কোনো কোনো সময় আমরা নফল রোজা রাখি আবার কোন সময় আল্লা নবীর নফল রোজা তিনি ভাঙছেন সে কথা বলছেন আমি মহিলাদের বিয়ে শী করি আর তবে আমরা বলবো কিন্তু খানিকক্ষণের বিরতির পরে আপনারা যে যেখানে আছেন টেলিভিশনে পর্দার সামনেই থাকবেন বিরতির পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল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 মনোনীত যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানান জাহাঙ্গীর स्वागत आयोजन आसन कुरान पढ़ी कुरान बुझी कुरान दिए जीवन गड़ी আমরা আলোচনা করছি সুরাত এবং জবাব এটা ছিল আল্লাহ নবী তাদেরকে বলেছেন যে তোমরা যদি কেউ অ্যানাউন্স করে থাকো এটা যে তুমি সারা জীবন রাত্রে নফল নামাজ পড়বে কখনো ঘুমাবে না রং কারণ ইসলাম হলো একটা ব্যালেন্স ওয়ে ব্যালেন্স এটা হল এফরাত এবং তফরিত এই দিনটা আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে দিয়েছেন আবার যে বলেছো যে তুমি সারা জীবন রোজা রাখবে কখনো রোজা ভাঙবে না সেটাও এক্সট্রিম এটা না এটা হতে পারে না আর যে বলেছো তুমি দেখেন পরেও আল্লাহ সুবাহ কোন নবী যেই নবীর আগের এবং পিছনের সব গোনাখা তাকে রব্বুল আলমিন আল্লাহ তালা কোরআনের ঘোষণার মাধ্যমে عقيري بانقبوري رجبوني شابقنا مابكر ما ديسان سبحان الله لياغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويطم نعمته عليك ويهديك صراطا مستقيما لياغفر لك الله الله مابكر ما ديبين ما تقدم من ذنبك যে গোনা আপনার আগের জীবনে গেছে আল্লাহকে ভয় করো তাহলে আপনি এবং আমি আপনার আমার মতো সাধারণ মানুষ আমরা আল্লাহরবুল্লাহ আলমিনকে আরো কত বেশি ভয় করা উচিত আল্লাহর তাকুয়াটা কি বিভিন্ন তারিফ আছে বিভিন্ন সংজ্ঞা আছে পক্ষ থেকে একটা নূর তোমার মধ্যে থাকবে নূরে তুমি নুরান্বিত হবে তার আল্লাহ আল্লাহর কাছে আল্লাহর সব আশা তুমি করবে ও আন্তা তোর কামা আল্লাহর অবৈধ হওয়া তুমি পরিত্যাগ করবে আল্লাহ রাহামের অবৈধ হবে না আল্লাহ এটাও আল্লাহ করছো না এবং আল্লাহর আজাব তুমি ভয় করবে তাহলে আল্লাহর আজবকে ভয় করে মাসিয়ার থেকে গুনা থেকে দূরে থাকা এবং ভালো কাজগুলো করা এটা হলো তাকুয়া কেউ কে এইভাবে বলেছেন আল্লাহর আদেশ আল্লাহর আদেশগুলোকে মেনে নিষেধ থেকে দূরে থেকে আল্লাহ এবং আল্লাহর রাজাব ভয় করার নাম হলো তাকুয়া পথের দুই পাশেই হলো বিভিন্ন তুমি কোন দিকে তাকাবে না এক সোজা পথে তুমি সেরাতুল মুস্তাকিমের পথের পথিক তুমি চলছ তো তোমার পদ যেখানে গিয়ে শেষ হবে সেখানে হবে চির দিন থাকবে কেউ সেখান থেকে তোমাকে মুব করতে পারবে না সেখান থেকে তোমাকে বের করতে পারবে সুভায়ান্লাহ তাহলে তা হলো এমন জিনিস যে আল্লাহ সুভায়না হুয়া তা আল্লাহকে না দেখে ভয় করা যে দেখছেন না কিন্তু আমি আমার বাবা অথবা মা কে আমি ফাঁকি দিতে পারবো তাদের চোখ এড়াতে পারবো তারা জানেন না কিন্তু আমি যদি একেবারে বদ্ধ ঘরে দুয়ার বন্ধ করা এবং এর ভিতরে যদি কোনো অন্যায় কাজ করি নিজে নিজে খারাপ কাজ করি রবীন্দন আল্লাহ তিনি দেখছেন এই যে আজকালকে সিসিটিভি বলে আপনার ক্লোজ সার্কিট ক্যামেরাজ বিভিন্ন জিনিসকে সিসিটিভি দিয়ে রেকর্ড করা হয় বিভিন্ন দেশে দেশে যাতে করে ড্রাইভাররা যারা ড্রাইভ করে তারা যেন খুব স্পিড আপ না করে সেজন্য ক্যামেরা বসানো হয় কোনো জায়গায় থার্টি মাইল ফোরটি মাইল 60 মাইল সেভেন্টি মাইল চলা যাবে যদি বেশি আপনি যান তাহলে ক্যামেরায় আপনার ছবি উঠবে আর ছবি উঠায় আপনার নামে জরিমানা হবে কত স্করি কত ভয়ানক চিন্তা করে দেখেছেন তাহলে যেখানে আল্লাহ আল্লাহর আলমিন দেখেন দুনিয়ার কেউ হয়তো দেখবে না কারণ আল্লাহর ক্যামেরা তো সব জায়গায় ওয়ার্ক করে আমাদের ক্যামেরা মাঝে মধ্যে ব্যাটারি থাকে না মাঝে মধ্যে ছবি ওঠে না অন্ধকার হলে হয় না ফ্ল্যাশ লাগে আলো লাগে আল্লাহরবুল্লাহ আলমিনের ক্যামেরা ডাজন নিড এনি ফ্ল্যাশ ডাজন নিড এনিথিং আল্লাহর ক্যামেরা সব সময় কাজ করে এবং আল্লাহ রবুল্লা আলমিন এই ক্যামেরা একটা সুন্দর নামও দিয়েছেন সুরায়ন ফেতরের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিনের ক্যামেরার নেই আল্লাহ রবুল্লা আলামিন দিয়েছেন কি নাম কেরিন আল্লাহর ক্যামেরা হল কেরাম সুবাহ আল্লাহ Respected writer. Shammani tolekok. Tarei holo Allah Rabbul Alameen e camera. Allah Rabbul Alameen e camera dhe record kore. Ej aami aapna dhir junno aaskari program kut chhi. Amar shamne o chaat ta pasta camera se. Eta amake record kora ho chche. Television eit aki niye jau habi. Television ehi system ta pooro camera roo pore dependent. Camera na thak le. Television ehi system ta chol vena live program hok. Record it shob kisoo camera. Amara jaha bolsi. Amar haat jibabhe amin na আপনাদেরকে তাকি আমি যেভাবে কথা বলি চোখ মেলি অথবা চোখ বন্ধ করি যে ক্যামেরা এই ক্যামেরা আপনাকে কোনো সময় ছাড়বে না এই ক্যামেরা কোন সময় আপনার থেকে দূরে যাবে না দুইটা দুইটা ক্যামেরা আল্লাহর আলামিন প্রত্যেককে দিয়েছেন এক ক্যামেরা আপনার ডায়ন কাঁধে রাইট শোল্ডার Another camera on your left shoulder. Even hey, they are recording you. You have to go to your house. You have to go to your anniversary. You have to go to your toilet. You have to go to your toilet. You have to go to your house. You have to avoid what you have to do. And what you have to do? You know what you are doing. And you record your actions. তাহলে এটা তো খুব ডেঞ্জারাস বিষয় আপনার সবকিছু আমরা ভিডিও করি ভিডিও করে পরে দেখি ও আমাকে বিয়ের দিন খুব লাজুক দেখা গিয়েছিল ও আমি কত ছোট ছিলাম এখন আমার দাড়ি পেকে সাদা হয়ে যাচ্ছে আমার চুল পেকে যাচ্ছে এরকম আমরা দেখি আর মনে করি আল্লাহর একদিন এই ক্যামেরাকে কে আল্লাহ রবুল্লা দেখাবেন কেমতের ময়দানে তখন আমরা কেদে কেদে বলবো আমিলু হ ও সম্মানিতা আল্লা ক্যামেরা থেকে আমাদের বাঁচার উপায় নাই ওই আল্লাহর ক্যামেরাকে ভয় করা এটাই হলো আল্লাহ সম্পর্কে আমরা আরো কথা বলতে হবে কারণ এটা হলো একটা ফান্ডামেন্টাল জিনিস এটা হলো মৌলিক জিনিস আমাদের দিনের এজন্য আমরা এই এক এপিসোডে তাকুয়াকে আমরা শেষ করলাম না পরবর্তী এপিসোডে আমরা কন্টিনিউ করবো ইনশাআ আল্লাহ আসুন নবী যার সব থেকে বেশি তাকুয়া ছিল তাকেও আল্লাহ রাবুল্লা আলমিন মুত্তাকি হওয়ার জন্য বলছেন আল্লাহরুল আলমিন আমাদের সবাইকে মুতাকি হিসেবে কবুল করুন আসসালাম আলাইকুম আরহাম ও oh.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 আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিএস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রিয়ান ব্যাংক কোয়ার্টারন কোর্ট 48 গ্যালথর রোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি15 1টিএইচ শর্ট কোড 300083 সুইফট বিআইসি কোড আইবিও বিজেপি22 আইবিএন জিবি52 এলওআইডি 3096340102492 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার जो डबल टू थ्री जिनो वन यो अंबर जिनो डबल वन थ्री टू थ्री जिरो टू इस डलर अकाउंट नंबर जिरो डबल वन थ्री टू थ्री जिरो थ्री